سماء قارت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميز مجيب نحمده ونصلي على رسوله الكريم تماما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم او محترم হাজরাত আলামাই করাম উপস্থিত বেরাদান ইসলাম আল্লাহ তবরকতাল আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ একটি মহতি মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্যে আরেকবার বলি আলহামদুলিল্লাহ মাগরীবের নামাজের আগ পর্যন্ত বাংলাদেশের মোনাজের আজম খতিবে জমান হজরাতুল আল্লাম মাওলানা নুরুল ইসলাম আলী পুরি দাহমদ বারাকাতহুমের জবান থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন মাগরিবের নামাজের পরে আপনাদের এখানে ব্রিটেনে বসবাসরত বিশিষ্ট লামা ইকেরাম এখানে উপস্থিত আছেন उन जबान किस आलोचना सुनबें खूब कमार टिकेट कड़ा चले जाबो। शमय जबान जाब संक्षिप्त समय भू चार कथा आल्ला पा जबान जा बर करें अपन सामने आरज करब महान आल्ला पा तमाम पृथिवीर जबीय सबकि तैरी कर আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর জন্য কথা যদি আপনারা আমার বুঝেন তাহলে আমার সাথে একটু হা হু কইবেন যত কিছু আমরা দেখতেছি যা কিছু দেখি না বাংলাদেশে অনেক জিনিস দেখে আসছি যেটা এই দেশে আসলে দেখি না এই দেশে আসার পরে অনেক কিছু দেখতেছি যেটা বাংলাদেশে দেখিনি অনেক জিনিস আছে আমাদের চোখে ধরা পড়ে না বৈজ্ঞানিকদের রাটারে ধরা পড়ে অনেক কিছু আল্লাহ পাক তৈরি করেছেন যেটা বৈজ্ঞানিক যা কিছু তৈরি হয়েছে সব কিছু তৈরি করেছেন মানুষের জন্য। আর মানুষকে তৈরি করেছেন সুদ আল্লাহর জন্য। কথা কি আপনাদের বুঝে আসতেছে মানুষকে তৈরি করেছেন কার জন্যে আল্লাহর তামাতের সবকিছু তৈরির সিস্টেম এক মানুষের তৈরির সিস্টেম আপনি যদি এখন একটা একটা জিনিস করে যদি আপনি জানেন যে কোন জিনিসটা আল্লাহ কিভাবে বানাইছে আমার আল্লাহকে একটু প্রশ্ন করেন আল্লাহ তুমি কোন জিনিসটা কিভাবে বানাইছো এত বড় বিশাল আসমান এত বড় বিশাল জমি এত বড় বিশাল পাহাড় এত বড় বিশাল সাগর সমুদ্র আমাদের দেশে একটা পুষকুনি কাটতে অন্তত ৬ মাস সাত মাস এক বছর লেগে যায় সে পুসকুনি কাটার জন্য কতগুলি লেবার বর্তমান সময়ের কতোগুলি বুলরেজার তারপরে কতগুলি ক্যারিন কতগুলি ব্যবস্থা করতে হয় আর এত বড় বিশাল সাগর বিশাল নদী এইগুলি তুমি বানাইছো কোনটা কিভাবে বানাইছ আমার আল্লাহ পাক জবাব দিয়েছেন বড় সুন্দর ইজা আরাদা লাহু আরবি তিরিশটা অক্করের দুইটা অক্কর একটার নাম কাফ আর একটার নাম নুন আল্লাহ বলেন কাফ জায়া নুনের সঙ্গে যে লাগছে কোন मे सुनले सर कथा बड़े बुजते दुईटे अक्र एक संगे लागजे टा नुन संगे लागजे टाल बड़ो आसमान हो गए আল্লাহ বলেন আসমান কিভাবে আল্লাহ বলেন আমি তৈরি করেছি বলছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে জমিন কেমনে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে এত বড় আটলান্টিক মহাসাগর কেমনে বানাইছো বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে বলে পানি কেমনে বানাইলে বল কোন বলছি ফায়াকুন হয়ে গেছে বলে আল্লাহ বাতাস কেমন হয়ে গেছে আল্লাহ তুমি আগুন কেমনে ফা হয়ে গেছে আল্লাহ জন্তু জানোয়ার ফা ফায়াকুন হয়ে গেছে বিশাল বড় বড় পাহাড় সেই পাহাড় গুলি কেমনে বানাইছো বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে চন্দ্র সূর্য কেমনে বানাইছো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে তারকারাজি কেমনে বানাইছো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে জান্নাত জাহান্নাম কেমনে বানাইছে ফায়াকুন হয়ে গেছে এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আমরা যে মানুষ আমাদেরকে কেমনে বানাইছ আমার আল্লাহ বলেন সেই জায়গায় কোন নাই খালাক বিয়াদি আল্লাহ বলেন আমি আমার হাতের দ্বারা তৈরি মানুষকে আল্লাহ পাক হাতের দ্বারা বানাইছে সব কিছু বানাইছে কোন বলার দ্বারা মানুষের সিস্টেম যখন আসছে তৈরি করার পালা যখন আসছে আল্লাহ বলেন আমি হাতের মানুষগুলিকে অত্যন্ত মায়া করে আল্লাহ আল্লাপ বানাইছেন মানুষকে আশরাফুল্ল মখলুকাত হিসাবে সৃষ্টির সেরা জাতি মানুষ মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় সম্মানিত করেছে। সবচাইতে বড় ইজ্জত দিয়েছে। তমাম পৃথিবীর যত আলা দেখেন যত সম্মান দেখেন আমার আল্লাহ বলেন ওলা কাদের বানি আদম সবচতি বেশি সম্মানিত করে আমি বনি আদম কে তৈরি করেছি সুন্দর আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর দেখার জন্য মানুষ কত জায়গায় যায় কত কিছু করে আল্লাহ বলেন খালাকনাল আহসানি তাকবিম যত সুন্দর তোমাদের নজরে আসে সমস্ত পাক মানুষকে বানাইছি সবকিছুর বাদশাহ বানাইছেন মানুষকে সবকিছুর সুন্দর মানুষকে বানাইয়েছেন সবকিছুর থেকে ইজ্জতার সম্মান মানুষকে দিয়েছেন সবকিছুর থেকে দামি আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন কিন্তু সেই মানুষ আবার সবচাইতে বেশি কম দামি দাম মানুষের বেশি আবার দাম কম সবচাইতে বেশি কম সবচাইতে নিকৃষ্ট মানুষ সবচাইতে দামিও মানুষ মানুষকে পাক সৃষ্টির সেরা জাতি বানিয়েছেন বুদ্ধি জ্ঞান মানুষকে দিয়েছেন রাজত্ব মানুষকে দিয়েছেন আল্লাহ তো আল্লাহ সবকিছু দিয়া তোমাকে তৈরি করেছেন তৈরি করার পরে তুমি যদি আল্লাহ নাফরবানি কর তাহলে তোমার অবস্থা কি নাবিহা তোমাকে আমি ব্রেন দিয়েছি অন্তর দিয়েছি কলক দিয়েছি বুঝার জন্য তুমি দুনিয়ার সবকিছু বুঝ ক্ষমতায় কেমনে থাকতে পারবা সেটা খুব ভালো করে বুঝো থেকে কা কিভাবে হিসাব করে বুঝো তোমার রাটারে তোমার ব্রেনে সবকিছু ধরা পড়ে কিন্তু আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছি সেটা ধরা পড়ে না বিহা তোমাকে কান দিয়েছি সেই কান দিয়ে তুমি সবকিছু আসতে করে বললে ঠুডের লড়াটা দেখলেই বুঝে ফেলাও বাহ কি সুন্দর কিন্তু আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছি আমার বাণী তোমার কানে শ্রবন করে না আমার কথা তোমার করণা কহরে ঢুকে না তুমি আর পর্যন্তর মধ্যে কোন পার্থক্য নাই পর্যন্ত যেমন দুনিয়ার কিছু বোঝে না তুমি আর পর্যন্তর মধ্যে কোন পার্থক্য নাই আল্লাহ আল্লাপাক বলেন চৌপায়া জন্তু জানোয়ার যা কিছু বানিয়েছেন আল্লাহ পাক এইগুলি জাহান্ন হিসাব দেওয়া লাগবে হিসাব নাই তারা ময়দানে মিশে যাবে তাদের জন্য আজাব নাই আর তোমাকে আশ্রাপুল মকলু কাত বানাইছি তোমার জন্য জাহান্নাম আছে আমার নাফরমানি করে যদি তুমি জাহান্নামি হও আমার আল্লাহ বলেন বালহুম আদাল তুমি চতুষ্প জন্তু চাইতো বিষে নিকৃষ্ট জন্য আল্লাহ পাক সবকিছু ইজত সম্মান যাবতীয় সবকিছু দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর জন্য। আল্লাহকিছু তৈরি করেছেন আল্লাহ পাক মানুষের জন্য আমার আপনাদের সামনে যে কথাগুলি বলেছিলেন হজরত উমর ইবনুল খত্তাব রাজি আল্লাহুর কাছে একজন ব্যক্তি গেছেন তার নিয়া। যাইয়া বলতেছেন উমর ইবনুল খতাব আদারা জাহানের বাদশা ওনার কাছে যে বিচার দিচ্ছেন বাপ ছেলে সম্পর্কে বিচার দেয় ছেলে সম্পর্কে বলতেছেন এই ছেলে আমার কথা মুঠেও শুনে না যেইভাবে মনে চাই সেইভাবে চলে আমার কথার কোন মূল্য দেয় না আমার কথা শুনে না হাজরত উমর ইবনুল খতাবের কাছে বিচার হজরত উমর ইবনুল খাতাব বাবার কথা শুই না বাস বেত তাঙ্গা হাতে নিছে চাবক হাতে নিছে তাকে দূর মারার জন্য ওই ছেলে ডাক দিয়া বলতেছেন আমিরুল মকমিন খালিফাতুল মুসলিমিন আমার বাবার কথা শুনে আমাকে আপনি দুর্ মারবেন ঠিক আছে আপনার বিচার আমি ধার্য মাথা পেতে নিব তবে আমারও কি কিছু বলার আছে বলে কি বলবা বলো দেখি উমর আব্দুল খতাবকে ওই ছেলে বলতেছে আচ্ছা আমিরুল মকমিন খালিফাতুল মুসলিমিন আপনি বলেন তো আমি বাবার কথা আমার শুনতে হবে তিনি আমার বাবা এটা আমার বাবার হক আমি ছেলে হিসাবে ছেলের কি বাবার উপর কোন হক আছে বলেন হ্যাঁ আছে তাহলে আমি সর্বপ্রথম থেকে হক বলতে চাই আমার বাবাকে একটু জিজ্ঞেস করে দেখেন আমার বাবা যে আমার মাকে বিয়ে করেছেন বিয়ে করার সময় চিন্তা ভাবনা করে বিয়ে করা দরকার ছিল একজন পরেজগার আবেদা জাহেদা একজন নারীকে বিয়ে করা দরকার ছিল শূন্য তরীকে বিয়ে করা দরকার ছিল যেই পেটের মধ্যে আমি জন্মগ্রহণ করব আমাকে বাবাকে জিজ্ঞেস করেন সর্বপ্রথম তিনি সেই কাজটা করেছেন কিনা করিস করসে তার পছন্দ মতো জৈবিক চাহিদা চাইবার জন্য হেজগারিনী হইতে হবে সেই নারীটা নামাজি হইতে হবে সেই নারীটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবর্দার হইতে হবে সেই জিনিস সে চিন্তা করে নাই এক নম্বর সেখানে আবার হক নষ্ট করেছে দ্বিতীয় जन्म जन्मे नाम आल्लर नबीर आल्लर इम रखा दार्मिक नाम रखा हक हमारे बोला हा चिल नाम रखे से, सेंटु फेंटू बलटू जिज्ञेस करें बाबा के हक आदाय करा नाम इसलमिक नाम रखे नाई নম্বর আমি যখন কথাবার্তা বলতে শিখেছি তখন আমাকে ইসলামিক শিক্ষা না দিয়ে সবচেয়ে সর্বপ্রথম সে আমাকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক শব্দগুলি ইসলামিক নামগুলি আল্লাহকে ডাকার কথাগুলি সেইগুলি শিক্ষা না দিয়ে আমাকে কি শিক্ষা দিয়েছে डाक तुम सेलर हक आदाय विचार दिता आसो सेलर हक आदाय ना करा अवस्था तो ठीक तई हो আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর কথা এবং শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই কত বছর বয়স মাদ্রাসার দলগেরাম মাদ্রাসার বয়স এই দেশ আমাদের এই ভারতবর্ষ সাতচল্লিশে স্বাধীন হয়ে থাকলে আজকে কত যে দুই হাজার তাহলে সাতচল্লিশ থেকে হিসাব করে আসেন দুই হাজার পর্যন্ত কত বছর হল তাই আমার মনে হয় যে ওই দেশ আপনাদের এই দল মাদ্রাসা যখন পাকিস্তান স্বাধীন হয় যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় ওই স্বাধীন আগে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ তাইলে এই ভারতবর্ষ যখন স্বাধীন ছিল না তখন এই দেশে মাদ্রাসা হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনাদের আমাদের পূর্বপুরুষেরা তারা কিভাবে সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের কাছে আমানত রেখে গেছে পৃথিবীর দুইটা দেশ ইতিহাস সাক্ষ্য দিয়েছে একটা হলো আপনাদের ইউরোপের স্পেন পর্তুগাল আর একটা হলো আমাদের ভারতবর্ষ আপনারা যেই দেশে বসবাস করেন সেই ইংরেজ আমাদের এই ভারতবর্ষ শাসন করেছে পনেরো দুইশো আর সেই ष जन दखल कर इन मुसलमान सेजिद नामजा मुसलमान जबतियों सबकि विदायन क्योंकि भारत वर्ष इंगरेज दखल कर एक दिन एक कुरान के विदाय करते आजामदाये नहीं তার কারণটা আমাদের ভালো করে বুঝতে হবে তারপরে পারে নাই, আর এখানে একই শক্তি একই রাষ্ট্র একই সরকার এই জায়গায় পারছে ওখানে কেন পারে নাই এই জায়গায় পারছে তার কারণ হলো এই জায়গায় হজরত মালানা সমসোলক সাহেবের মতো এরকম কোনো ব্যক্তি ছিল না সবাই ছিল বুঝদিল 24 जन दखल चन, से नारायत अकबर बोलाराई अल्लाह अकबर बोलार क्यों नहीं बुक दाड़ाईवार क्यों नहीं तक से तीन के दुका देवा ঢোকা সমস্ত মুসলমানকে সেখানে হত্যা করা হয়েছে সবকিছু মুসলমানদের শেষ করা হয়েছে মুসলমানদেরকে দরমান্তর করা হয়েছে কিন্তু আমার দেশে যখন বলা হয়েছে মোল্লাদ মসজিদ পর্যন্ত তোমরা মসজিদে থাকো আমার শাহ আব্দ দিল্লির জামি মসজিদের উঠে খুনকার দিয়ে বলেছেন আজান দিলে মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করব। জামাতের সাথে নামাজ আদায় করব। বাকি সময় তোমাদেরকেই দেশ থেকে তারাইবার জন্য যুদ্ধ করব। এই ছিল আমাদের বুজুর্গান দিন তখন এক দিক থেকে ইংরেজকে দেশ থেকে তারাইবার জন্য যুদ্ধ করেছেন আরেক দিক থেকে মুষ্টির চাউল উঠায়া ফেতরার পয়সা উঠায়া জাকাতের পয়সা উঠায়া মৌসুমিক দানের চান্দা উঠায়া চাউলের চান্দা উঠায় এক টাকা টাকা করে মানুষের কাছ থেকে চান্দা নিয়েছেন যে কোথাও যাই এক পরিবারের পাশ বাই তাদের পাঁচ বাইকে নিয়ে নামাজের ব্যবস্থা করেছেন তাদের সন্তানাদিকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন মুষ্টির চাউল উঠায়া এই জন্য আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই এই কাজগুলি আমাদের বুজুগান করেছেন বলেই আজকে দোল গ্রাম বছর আপনাদের সিলেটের কোনায় কোনাই মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলি তালাশ করলে দেখা যাবে এক একটার বয়স এক একটার বয়স ছশো বৎসর এরকম ভাবে মাদ্রাসাগুলি চলে আসছে আজকে সেই মুষ্টির চৌলের মেহনতের কারণে ঢাকা শহরে আজকে থেকে প্রায় নব্বই পঁচানব্বই বছর আগে ঢাকা শহর বাংলার রাজধানী সেখানে একটা মাদ্রাসাও ছিল না আল্লাহ শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ খেলাই প্রতিষ্ঠা করেছেন ওখান থেকে চারি বছর পরে ডাকায় আইসা সর্বপ্রথম বর মাদ্রাসা করেছেন আর এই মাদ্রাসা হলো গুড়া তারপরে বর্তমানে ডাকা সিটির ভিতরে সাড়ে তিনশত দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা সাড়ে তিনশত দৌড়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা এবং বর্তমানে পঞ্চাশ হাজারের উপরে শুধু ঢাকার মাদ্রাসা গুলিতে তালিম এইভাবে মাদ্রাসা মাদ্রাসা দিন দিন বাড়তেছে দিন মাধ্যমে। আপনাদের এখানে যে সিস্টেমে চাঁদা করার ব্যবস্থা যেমন বদরি ফান্ড তারপরে যেমন আজীবন সদস্য এই সমস্ত সদস্যের মাধ্যমে গুটা বাংলাদেশের বর্তমানে নুরানি বক্তব্য থেকে শুরু করে আশি হাজারের উপরে মাদ্রাসা চলতেছে আমার বন্ধুগণ সেই মাদ্রাসাগুলি মুসলমানরা করতেছেন নাই আপনাকে নফল দিয়ে কবার দেওয়া হবে উনি সেই কথা বলেছেন তো আপনাদেরকে সুন্দরভাবে বোঝাইছেন ফরজ নামাজের মধ্যে কোন ব্যতিক্রম হয়েছে আপনার নফল নামাজ দিয়ে সেটাকে পূরণ করা হবে আরেকটা কথা ওনার কথার সাথে আমি এক করতে চাই ছাত্রা আমাদের এখানে রাত্রে সাড়ে তিনটে উঠে ওইটা তারপরে এই যে পড়তে থাকে এই পড়তে থাকে আমার রুম একদম হেফজোখানার পাশে অনেক সময় হাফিজ সাহেব কাস্তে ঘুরে বলে হাফিজ সাহেব একটু ছেলেদেরকে বলেন একটু আসতে নাস্তা এরপরে বাস নয়টা সময় নয়টা সাড়ে আটটা থেকে নয়টা এর ভিতরে তারা আবার পড়ার সবক বন্ধ করে এরপরে যাই এসে নাস্তা খাবে নাস্তা খাওয়ার পরে তারপরে তাদেরকে এক দুই ঘন্টা ঘুমাইবার ব্যবস্থা এইভাবে যে ছেলেরা হেফজোখানার মধ্যে পরে আমি রাত্রে ওয়াজ করে আসি রাত্রে দুইটা তিনটা সময় অনেক সমার ভিতরে ঢুকি হ্যাফজোখানার ভিতর দিয়ে আমি যাই যাওয়ার সময় দেখি ছোট ছোট বাচ্চারা যে শুয়ে আছেন। ছেলেরা পড়তেছে এরকম প্রত্যেক দিন দুই তিনটা ছাত্র এরকম দেখি গুমায় আসেন গুমের মধ্যে স্বপ্নে কোরআন শরীফ তেলাওয়াত করে এইভাবে স্বপ্নের মাধ্যমে পর্যন্ত তেলাবাত করে কারণ চব্বিশ ঘন্টা তাদের শুধু এই কাজ এই চব্বিশ ঘন্টা করল হাজার মুখস্থ করার জন্য যদি সে দশটা নাকি লাভ করে থাকেন আপনি আজীবন সদস্য হবেন ক্ষুধার কসম করে ওলামাই ক্রামকে সাক্ষী বলে গেলাম আপনার আমল নামাই সম পরিমানে সোয়াব লিখে দিবেন আপনার আমল নামাই দেখবেন তার সম পরিমাণে সেই সম পরিমাণে আপনার আমল নামাই আসবে আমার বন্ধুগণ এইভাবে মাদ্রাসার ছাত্ররা একজন দুইজন না দলগেরাম মাদ্রাসা পঁচাত্তর বছরে হাফেজ হয়েছে কয়জন স্তফা আহমদ সাহেব উনারা এখানে ব্রিটেনের মধ্যে দিনের যত খেদমত করতেছে দোল গেরাম মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন তাদের আমল নামাই সম পরিমাণে সোয়াব এটাকেই বলা হয় সতকায় বুঝে আসছে কথা বুঝে আসছে এটাকে বলা হয় জিজ্ঞাসা করে হুজুর ইমুক ব্যাংকের থেকে একটা দেখলাম ইমুক জায়গার থেকে একটা ডিপোজিট লেখা মাসে পাঁচশো টাকা করে জমা রাখবেন বৎসর হবে কত ছয় হাজার তিন বছর দিবেন তিন বছরে হবে আঠারো হাজার আঠারো হাজার টাকা জমা দিবেন একসাথেটার মধ্যে আরো বেশি ওইটা ফিক্সড ডিপোজিট আর আপনি এই দল গ্রাম মাদ্রাসায় আপনি বৎসরে দিবেন দেড়শো পাউন্ড দেড়শো পাউন্ড দিবেন বৎসরে এক বছরে দেড়শো বা কোন ব্যাপার না এক বছরে গাড়ির টিকিট যদি লাগে তিনটা গেছে কত দেশে গাড়ির মাসেও তো লাগে দু চেকটা কথা কয়না ঠিক না বেঠিক সাপ্তাহ তো লাগতে পারে ঠিক না বেঠিক এবার যদি কেরিন লাগে উঠাই নিয়ে যাই তাইলে আমাদের বাংলাদেশে এখন রুডে গাড়ে অনেক সময় পুলিশ আইসা গাড়ির ওই চাক্কার সঙ্গে লকআপ লাগিয়ে দেয় চোদ্দশো টাকা দিলে তারপরে খুলে প্রতি রমজান মাসে দিলে চলবে তো আপনাদের প্রত্যেক রমজান মাসে দিবেন এরকম এই দলের মাদ্রাসা আমি এই এই কয়েকদিন আগে আসার তিন দিন আগে আমরা মোহাম্মদপুর মাদ্রাসায় গিয়েছিলাম হজরত মোহান সাহেবের সাথে আমার একটা বৈঠক ছিল কাছাকাছি দূর না দলগিরামে যুবক ছেলে পেলার আয়সা দোয়া ছায় আর মাথাটা ফাইতে দিয়ে বলে হুজুর একটু একটু ফুটিয়া দিন কেন রে বাবা কি ব্যাপারে আমি এই কথাটা বলতে চাই আপনাদের এখানে তিনশো জন মানুষ তো কোন বিষয় না এই তিনশো জন লোকের নাম লেখানে এইখানে বদরি সাহাবের সাথে আল্লাহর সিদ্দিকের সাথে এই জন্য যার সঙ্গে যার ভালোবাসা আপনি নামটা লেখাইবেন বদরি সাথে ভালোবাসা রেখে সুতরাং এই ভালোবাসা হবে আর এইভাবে এই জন্যে তিনশো তেরো জন এরপরে মাদ্রাসায় সমসময়ে দিলেন সমসময় দিলেন যে এটা কি আখেরাতের ব্যাংকে পিস ডিপোজিট করলেন এই পিস ডিপোজিট হাসরের ময়দানে আপনি যখন আটকে যাবেন তখন আপনার এক একটা দান আপনার সামনে পাহাড়ের মতো হয়ে আসবে রসুল্লাহ করে বলেছেন তোমরা যদি কিছু দান করো এটাকে আল্লাহ পাক পালে আমি আমার দেশের একজন গরিব নিঃস একজন মহিলা তো একদিন আমার কাছে আসলো আইসা বলল যে হুজুর এই ব্যাপার খুব কষ্টে আছি। তো আমি তাকে কিছু পয়সা দিয়া আমার ছোট ভাইকে ডাক দিয়া বললাম যে এইটা কাজ করো তুমি আগামী বৃহস্পতিবার আমাদের এলাকায় গুরু গুরুসাগলের হাত। আমি বললাম যে ওই বাজার তো বৃহস্পতিবারে বাজার থেকে অরে একটা শাগি কিনা দিবা শাগি বুঝেন তো হ্যাঁ হ্যাঁ একটা শাগি কিন্না দিবা দিলে এটা থেকে যাতে বাচ্চারা চ হয় আর অরে বলে দিলাম যে আমি একটা শাগি তোমার কিন্না দিই এটা তুমি পালতে পারবা তো এর চাই খুব খুশি বললো যে হুজুর দুই বছর গেছে আমি আর খোঁজখবর নিতে পারি না ব্যস্ততার কারণে কুরবানির আগে একবার বাড়িতে গেছি যাই দেখি ওই মহিলা বাড়িতে তারপরে চোখের পানি সাইরে বলতেছে হুজুর একটা কথা বললে যদি আপনি নারাজ না হন আর আমার কথাটা যদি গ্রহণ করেন তাইলে কি ব্যাপার মা তুমি কি বলতে আসুর একটা আপনার জন্য নিয়ে আসছি আশ্চর্যকাণ্ড সতকা দেওয়ার জন্য মানুষ তোমার কাছে আসে তুমি গরিব নিশ্চয় তুমি আমার জন্য খাসিলে এইসব ঘটনা কি আচ্ছা ঠিক আছে বুঝছি রেবো বাজার নিয়ে বিক্রি করতো আমার কাছে হইলে কিছুটা বেশি দাম পাইবা বলো দেখি দাম করতো হুজুর पालते बिराट बड़ पारे मतलब सामने हासर मैदान हाजिर यह सत्कार बिराट सूझ আর এই সমস্ত আপনাদের সামনে ফসল দেখতেছেন এই সমস্ত বুজুগ আলীদিন ওই মাদ্রাসার থেকে হয়েছে এই জন্য এরকম দেখা কোথার থেকে পাবেন আমি আমার মাদ্রাসার জন্য যদি এখন আপনাদেরকে বলি তাইলে তো আমি এরকম তো কাউকে দেখাইতে পারবোই না কাঁচা দাঁড়িয়েওয়ালা শুরু বাচ্চা দুই চারজনকে হয়তো দেখাইতে পারবো যে তারা মাদ্রাসায় পড়ছেন আচ্ছা ওনারা আইসা কি মানে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট করছেন খুব বড় ধরনের ব্যবসা ট্যাবসা ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স কেন সময় দিচ্ছেন ঠিক কিনা কখন ঠিক কিনা মসজিদ মাদ্রাসার পেছনে সময় দিচ্ছেন এই যে মসজিদ মাদ্রাসার পেছনে সময় দিয়েছেন দোল গ্রাম মাদ্রাসার থেকে পরে এসে ওই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত হবেন সাক্ষী রেখে বলে গেলাম সম পরিমানে সব আপনাদের আমলামা এলাকা হবে আজকে হজরত এমদাদ সাহেব এখানে আছেন আমাদের বেফাকুল মাদারিস আর নম্বর হয়েছিলেন বাংলাদেশে বিশিষ্ট আলমী দিন ফিকির কেমনে মুসলমানদের সন্তানকে দিন শিক্ষা দেবে এই যে কাজগুলি করতেছেন উনি যেই উস্তাদের কাছে পরে আসছেন যে মাদ্রাসায় পরে আসছেন যাদের খেদমতের দ্বারা তিনি লেখাপড়া করে আসছেন সম তাদের আমল নামাই লেখা আমার ভাইক সাহেব এবং অন্যান্য যারা আছেন ওনারা এইখানে আপনাদের এই মাহফিল যে উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্যটা আপনারা বলবেন কি বলবেন কয়জন লোক কয়জন লোক হয়েছে আপনাদের তিনশো জনের কয়জন লোক হয়েছে আপনাদের মাত্র নেই আমি তো মনে করছি বোধ বারো তেরো জন বাকি আছে মাত্র বাইশ জন হয়েছে আচ্ছা বাইশ জন হয়ে থাকলে তাইলে বোধহয় বাইশ জন যারা হয়েছে তারা তো এইখানে আসছেই মনে হয় এই মানুষটাকে তোমার এই মাদ্রাসার সাথে শুধু আমার আমার মানে আল্লাহর কাছে বলার জন্য এইটুক জন্য আপনি একজন দেড়শো দেড়শো পাউন্ড পাউন্ড